মিডিযা এই হবে আমাদের পর্বে আলোচনার বিষয়বস্তু হচ্ছে বহু যুদ্ধে দুজন বা জন নয় মাত্র এক জন মুসলিম লাভ করেন। ছিল খুব ছোট একটা শহর। সময়ে মসজিদ সময় সেটাই ছিল পুরোপুরি মদিনা শহর এবং সেই সময়ে এক দিনে সত্তর জনের শহীদ হয়ে যাওয়া ছিল একটা বড় বিপর্যয় তবে সত্যিকার অর্থে আল্লাহর রাস্তায় মারা যাওয়া বিপর্যয় নয় বরং আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাওয়া হচ্ছে আল্লা পক্ষ থেকে একটি বড় পুরস্কার ও সম্মান পৃথিবীর সব মানুষকে একদিন মরে যেতে হবে একজন মুসলিম চাইবে এই অবসমভাবে মৃত্যু যেন আল্লাহর পথে হয় একজন মুসলিমের মনে স্বাভাবিক বাসনা থাকবে আল্লাহর পথে শহীদ হবার মানবীয় দুর্বলতার কারণে একজন মানুষ মৃত্যুকে ভয় করবে এটা স্বাভাবিক কিন্তু একই সাথে একজন মুসলিম হবার কারণে সে চাইবে তার মৃত্যু যেন আল্লাহকে খুশি করে হয় একটি আদর্শ মুসলিম সমাজে জিহাদ শাহাদাত এগুলো স্বাভাবিক ঘটনা এগুলো হচ্ছে মুসলিমদের সংস্কৃতি সূচনা হয়েছিল যুদ্ধে মধ্য দিয়ে আর যিনি বীজ রোপণ করেন তিনি হলেন আব্দুল মোতালিব রহু কাজেই আমরা তাকে দিয়ে আজকের আলোচনা শুরু করব রসুল্লাহ আলহিউ আসালামের ছিলেন চারজন চাচা আবুলাহাব আবু তালিব হামজা এবং আব্বাস এই চারজনের প্রথমজন ছিল আবুল হাব এবং চূড়ান্ত মাত্রার ইসলাম বিদ্বেষী বদরযুদ্ধের পর লাশির আঘাতে মাথায় ঘা হয়ে অপমান আর লাঞ্চনার সাথে সে মারা যায় সে যতদিন বেঁচেছিল ততদিন ইসলামের শত্রু হয়েই বেঁচে অন্যদিকে আবু তালিব যদিও ইসলাম গ্রহণ করেননি কিন্তু যতদিন বেঁচে ছিলেন ইসলাম ও রসলুল্লা সাল্লু আলহিউসলামের বন্ধু হয়ে বেঁচেছিলেন হামজা ইসলাম গ্রহণ করেছিলেন মাক্যী জীবনের মাঝামাঝি সময়ে সে কাহিনী আমরা আগে আলোচনা করেছি তিনি সিফ জিদের বসে ইসলাম গ্রহণ করেছিলেন কিন্তু এরপর তার অন্তরে সত্যি সত্যি ইসলামের প্রতি ভালোবাসা তৈরি হয় এবং তিনি আন্তরিকভাবে ইমান আনেন আর সর্বশেষ হচ্ছেন আব্বাস যিনি বদরের পরে ইসলাম গ্রহণ করেছেন ইসলাম দেরিতে গ্রহণ করলেও তিনি সব সবসময়ই আল্লাহ রসুলসাল্লু আলহামের পক্ষে ছিলেন এই চারজন প্রত্যেকেই ছিলেন তাদের সমাজে সম্মানিত ও শ্রদ্ধার পাত্র কারণ তারা ছিলেন আব্দুল মোত্তালিবের ছেলে আর আব্দুল পরিবার ছিল কোরাইস্তের মধ্যে সবচেয়ে সম্মানিত পরিবার হামজা ছিলেন একজন সাহসী যোদ্ধা উহুদের দিনে হামজা তার যোগ্যতার প্রতি সুবিচার করেছিলেন উহুদের যুদ্ধে তিনি প্রচন্ড সাহসিকতার সাথে যুদ্ধ করতে থাকেন কোরাইস্তের পতাকা বাহনের দায়িত্ব ছিল বনু আবদুদ্দার কোত্রের ওপর হামজা সেই কোত্রের একাধিক নশিককে হত্যা করেন কিন্তু হামজাকে হত্যা করেছিল এমন এক ব্যক্তি যাকে এই যুদ্ধে নিরপেক্ষ বলা চলে তার নাম ওয়াহি সে ছিল এক আবিসিনিয়ান দাস তাকে আমরা নিরপেক্ষ বলছি এই কারণে যে ঠিক মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করা তার উদ্দেশ্য ছিল না সে এই যুদ্ধে অংশ নিয়েছিল মুক্তির জয় পরাজয়ে তার কিছুই আসে যায় না। তার একটাই লক্ষ্য হামজাকে হত্যা করা আর তাহলেই সে মুক্তি পাবে হামজাকে সে কিভাবে হত্যা করেছে সেই কাহিনীটা তার মুখে শোনা যাক এই বর্ণনাটি সে করেছিল বহু বছর পর যখন তার সামনে শ্রোতা হিসেবে সাহাবিদের পরের প্রজন্মের লোকেরা বসে আছে তাদের উদ্দেশ্যে সে কাহিনীটা বর্ণনা করেছিল আর বর্ণনাটা এমন তখন আমি ছিলাম জুবাইরবির দাস যুদ্ধে হামজা মতের চাচা তুআমা এবের আদিকে হত্যা করে কোরাইশদের অহ যুদ্ধের প্রস্তুতিকাল চলা সময় তুআমার ভাতিজা জুবাইর আমাকে এসে বলল সোনবাসী তুমি যদি আমার চাচার হত্যার প্রতিশোধ হিসেবে হামজাকে হত্যা কর তাহলে তোমাকে আমি মুক্ত করে দেব আমি রাজি হলাম পড়লাম যুদ্ধ বাহিনীর সাথে আমি আবিসিনিয়ান তাই খুব ভালো বর্ষা ছুটতে পারতাম বর্ষা ছুড়েছি অথচ লক্ষ্যভেদ হয়নি এমন ঘটনা আমার সাথে কমই ঘটেছে ময়দানে দু দল লড়ছে আমি খুঁজে বেড়াচ্ছি আমার লক্ষ্যকে তুমুল লড়ায়ের মাঝে দেখতে পেলাম হামজা এক প্রকাণ্ড উটের মতো তিনি অত্যন্ত নিষ্ঠুরভাবে আমাদের লোকদের ওপর তার দরবার চালিয়ে যাচ্ছেন তাকে কিছুতেই থামানো যাচ্ছে না ঝোপঝাড় আর পাথরের আড়াল লুকিয়ে আমি একটু একটু করে তার দিকে এগোচ্ছি কিন্তু শিবা আমার আগেই তার কাছে পৌঁছে গেল হামজা তাকে দেখতে পেয়ে বলে উঠলেন এই যে শিবা উম্মে আম্মারের ছেলে বেটা মেয়েদের খতনা করিস তুই আল্লাহ তার রসুলের বিরুদ্ধে লড়তে চাস এই বলে হামজা এত জোরে শিবাকে আঘাত করলেন যে সে মুহূর্তের মধ্যে অতীতের অংশ হয়ে গেল আমি আমার বর্ষাটা খুব সাবধানে হামজার দিকে তাক করলাম লক্ষ্য নিশ্চিত করে ছুঁড়ে মারলাম তার দিকে বর্ষাটা ঠিক নাবির ডিজ দিয়ে ঢুকে দুই পায়ের মাঝ দিয়ে বের হয়ে আসলো। তিনি আমার দিকে এগিয়ে আসার চেষ্টা করলেন কিন্তু পারলেন না মারা যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম এরপর বর্ষা ছুটিয়ে আনতে দেহের কাছে গেলাম বর্ষাটা ছাড়িয়ে তাপুতে ফিরে এলাম হামজাকে মারা যাওয়া ছাড়া আমার কোনো কাজ ছিল না মুক্তির আশাতে আমি ওনাকে হত্যা করি আমি মক্কায় ফিরে এলাম রসল সাল্লু আলিয়াস্লামের মক্কার বিজয়ের পর আমি তাইফে পালিয়ে গেলাম যখন তাইফ থেকে ইসলাম গ্রহণের উদ্দেশ্যে দুধ প্রেরিত হলো আমি বুঝতে পারছিলাম না কি করব কই যাব একবার ভাবলাম সিরিয়া চলে যাই আবার ভাবলাম ইয়েমেন বা অন্য কোনো দেশ খুব দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল সিদ্ধান্তহীনতা ভুগছিলাম তখন কেউ একজন আমাকে বলল এসব চিন্তা ছাড় আমি কসম করে বলছি যে লোক মুহাম্মাদের দিন গ্রহণ করে আর ইসলামের সাক্ষ্য দেয় তাদের তিনি হত্যা করেন না এই কথা শুনে আমি সোজা মদিনায় গিয়ে রসুলের কাছে চলে এলাম তার পেছনে দাঁড়িয়ে কালেমা পাঠ করে তাকে চমকে দিলাম তিনি জিজ্ঞেস করলেন তুমি কি ওয়াসী জি আল্লাহ রসুল বস কিভাবে হামসাকে হত্যা করেছ সেই কাহিনী আমাকে বলো। আমি ঠিক সেভাবে পুরো কাহিনী ওনার কাছে বর্ণনা করলাম যেভাবে আজ তোমাদের বলছি আমি কাহিনী বলা থামতে উনি বলে উঠলেন ওয়াশি তুমি কি তোমার চেহারা আমার সামনে থেকে সরিয়ে নিতে পারো এরপর থেকে আমি যতটা সম্ভব রসুল্লাহ সাল্লাহ আলী হাসলামকে এড়িয়ে চলতাম উনি যেখানে যেতেন আমি সেখানে যেতাম না পাছে চোখে পড়ে যায়। আর এরপর আল্লাহ ওনাকে নিজেই নিজের কাছে তুলে নিলেন এটা ছিল হামজাকে হত্যা করা ঘটনা চাচা হামজা ছিলেন রসুল্লাহ আলী হাসলামের অত্যন্ত প্রিয় মানুষ এই মৃত্যুর খবর শুনে রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম প্রচন্ড কষ্ট পান তিনি বললেন কেউ কি আমার চাচা মৃতদেহ দেখেছে তিনি এখন কোথায় একজন সাহাবি বললেন তিনি দেখেছেন সেই সাহাবিকে নিয়ে রসুল্লাহ সাল্লু আলী আসালাম হামজার উদ্দেশ্যে রওনা হলেন রসল্লাহ তার চাচার মৃতদেহ দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না কাঁদতে শুরু করলেন কাঁদতে কাঁদতে তার নিশ্বাস বন্ধ হয়ে আসছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দ হিন্দবিন্দু উৎপার নির্দেশে হামজার দেন্ল আনহর শরীর বিকৃত করা হয়েছিল তার পেট কেটে কলিজা বের করে আনা হয় তারা বিকৃত অবস্থাতে দেখেন এই অবস্থা থেকে বলেন যদি আমি মুসলাফ করব মুসলাম মানে মৃত্যুর পর লাশ বিকৃতি করা এই ব্যাপারে আল্লাহ তাল্লাহ আয়াত নাজিল করেন وَلَئِن صَبَرْتُمْ لَهُوَ خَيْرٌ لِلصَّابِرِينَ وَصْبِرْ وَمَا صَبْرُكَ إِلَّا بِاللَّهِ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَلَا تَكُ فِي ضَيْقِم مِمَّا يَمْكُرُونَ آر جدي تمرا برطشت برحن کرو তবে ওই পরিমাণ প্রতিশোধ গ্রহণ করবে যেই পরিমাণ তোমাদেরকে কষ্ট দেয়া হয় যদি সবর কর তবে তা সবরকারীদের জন্য উত্তম আপনি সবর করবেন আপনার সবর জন্য ব্যতীত নয় তাদের জন্য দুঃখ করবেন না এবং তাদের চক্রান্তের কারণে মন ছোট করবেন না সুরা আন্নাহল আয়াত ১২৬ এবং সাতাশ এই আয়াতের মাধ্যমে মুসলাহ অর্থাৎ লাশ বিকৃত করা হারাম হয়ে যায় শত্রুদের হত্যা করার পর তাদের লাশ যেভাবে আছে সেভাবেই রেখে দিতে হবে এই আয়াত নাজিলের পর আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলাম সবর করেন এবং লাশ বিকৃত করতে সবাইকে থেকে নিষেধ করে দেন রসল সাল আলী আসলামের নির্দেশে হামজার আনহকে একটি চাদরে দেওয়া হলো। তারপর তিনি তার জানাজার সালাদ আদায় করলেন এতে তিনি সাতটি তাকবীর বললেন তারপর অন্যান্য শহীদদের এনে একের পর এক হামজারদ আনহোর পাশে রাখা হল আর রসুল্লাহ সাল্লাহু আলী হাসলাম তাদের জানাজার সালাদ আদায় করতে থাকলেন সাথে হামজার আনুহর জানাজাও সালাদ আদায় হতে থাকল এভাবে রসুল্ল জানাজার সালাত আদায় করলেন। আল্লাহ রসুলায় ফিরলেন তখন দেখলেন আনসারি মহিলারা সমানে কাঁদছে বিলাপ করছে তিনি শুনে বললেন প্রত্যেকের জন্য কেউ না কেউ কাঁদছে কিন্তু হামজা হামজার জন্য কেউ কাদার নেই আনসারি মহিলারা এই কথা শুনে তখন হামজার জন্য কাদা শুরু করলেন রসুল্লাহ সাল্লু আলী ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে উঠে দেখলেন তখনও সেই মহিলারা কাঁদছে যখন তারা শুনলেন আল্লাহ বলছেন হামজার জন্য কেউ কাদার নেই তখন তারা সাথে হামজার জন্য কাঁদতে থাকলেন রসুল্লাহ সাল্ল ঘুম থেকে উঠে এই কান্না শুনে বললেন তারা এখনও কাঁদছে ঠিক আছে কাদুক তবে আজকের পর তারা যেন আর না কাঁদে এই কান্না ছিল একটি বাংলায় বিভিন্ন উহযুদ্ধের পর নিষিদ্ধ করা হয় কেউ মারা গেলে তার জন্য কাঁদা যাবে তবে সেটা সুর করে বা বিলাপ করে নয় হামজার মৃত্যু ছিল নবীজ সাল্লাহ আলহি হুসলামের জন্য খুবই ঘটনা এতটাই হৃদয় যে সাত বছর পর যখন হামজার হত্যাকারী তার সামনে উপস্থিত হল তিনি তার চেহারা দেখতে চাচ্ছিলেন না বিষয়টা এমন না যে তিনি ওয়াশিকে ক্ষমা করেননি কারণ ওয়াশি মুসলিম হিসেবে এসেছে এবং ইসলাম পূর্বের সমস্ত গোনা মাফ করে দেয় কিন্তু তিনি ওয়াশি থেকে এই কারণে মুখ ফিরিয়ে নিতে চাচ্ছিলেন কারণ যতবার তিনি ওয়াসির দিকে তাকাচ্ছিলেন প্রতিবারই তার মনে পড়ে যাচ্ছিল প্রিয় চাচা হামজার মৃত্যুর করুণ চিত্র পরায়শা নবীজিকে জিজ্ঞেস করল ইয়া রসুল্লাহ এই লোকটা হামজাকে হত্যা করেছে আপনি কি তাকে ভালোবাসেন ওয়াহি তখন বললেন ইয়া রসুল্লাহ আপনি আল্লাহকে বলুন তিনি যেন আমাকে মাফ করে দেন এরপর আল্লাহ রসুল্লাহ আলী ইউসলাম তিনবার মাটিতে থুতু ফেললেন এরপর বললেন ওয়াহি আজ থেকে তুমি আল্লাহর পথে সেভাবে যুদ্ধ করবে যেভাবে তুমি আল্লাহ দিনের বিরুদ্ধে যুদ্ধ করেছিলে ওয়াহি তার কাজের জন্য আন্তরিকভাবে অনুদত্ত ছিলেন তিনি মুসলিম হয়েছিলেন এবং পরবর্তী জীবনেও জিহাদে যোগ দেন তাঁর মনে ইচ্ছা ছিল হামজাকে হত্যা করে যে গুণাহ তিনি করেছেন তা একটা ভালো কাজের মাধ্যমে যেন পুষিয়ে নিতে পারেন আর তেমন একটা সুযোগ পেয়েছিলেন বেশ অনেক বছর পর ইয়ামার যুদ্ধে সে যুদ্ধ ছিল একটি রক্তক্ষয়ী যুদ্ধ ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ যুদ্ধটি সংঘটিত হয়েছিল ভণ্ডনবী মুসাইলাম আল কাজাবের বিরুদ্ধে সে যুদ্ধে ওয়াহসে অংশ নেন সে যুদ্ধের পরায় বলেন যে বর্ষা দিয়ে আমি হামজাকে হত্যা করেছিলাম সে বসা নিয়ে ময়দানে উদ্দেশ্যে রওনা দিলাম যখন দুই পক্ষ মিলিত হলো আমি দেখতে পেলাম মুসাইলামা তার তরবারি হাতে দাঁড়ানো যে মুসলিম যোদ্ধা তাকে আক্রমণ করার পরিকল্পনা করছে আমি আমার বর্ষার লক্ষ্যস্থল ঠিক করতে থাকলাম যখন মনে হল ঠিক মতো লক্ষ্যস্থির করতে পেরেছি ঠিক তখনই বর্ষা ছুঁড়ে মারলাম আর সেই বর্ষা সোজা মুসাইলামাকে আঘাত করল ওদিকে সেই মুসলিম সেনাও তার তরবারি দিয়ে মুসাইলামাকে আক্রমণ করল মুসাইলাম তরবারি দিয়ে আক্রমণ করা লোকটি হলেন উহুযুদ্ধের বীর আবুদু জানা ওয়াসে বলতেন যদি আমার আঘাতে সে মারা যায় থাকে তাহলে আমি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটিকে মেরেছি আর সবচেয়ে নিকৃষ্ট মানুষকেও আমি মেরেছি শ্রেষ্ঠ বলতে তিনি বুঝিয়েছেন হামজাকে আর নিকৃষ্ট বলে বুঝিয়েছেন মুসাইলামাকে ওয়াসকে রসুল্ল সালাম যে অনুপ্রেরণা দিয়েছিলেন তা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছিলেন আজ থেকে তুমি আল্লাহর পথে সেভাবে আল্লাহ করো যেভাবে ইসলামের বিষয়টি আসলে এমনই কেউ যদি একটি গুনহ করে থাকে তাহলে একটি ভালো কাজের মাধ্যমে সেই গুনটি মোছার সুযোগ থাকে ভালো কাজ খারাপ কাজগুলোকে মুছে ফেলে আমরা প্রচুর গুণাহ করি অগণিত গুনা করি কিন্তু আমরা যদি কোন ভালো কাজ করি তাহলে এই গুনগুলো মুছে যাবে কোন গুন করলে প্রথমে তবা করা উচিত এবং ভালো কাজের মাধ্যমে সেটা পুষিয়ে নেওয়া উচিত অমর ইহো একবার রসুল্লাহ সাথে তর্ক করেন পরে তিনি বুঝতে পারলেন কাজটি ঠিক হয়নি তিনি বলেন এরপর থেকে আমি রোজা রাখা সাদাক্ষা দেওয়া এবং রাতে সালাত আদায় করতেই থাকলাম সাহাবিরা তাদের গুনাহের জন্য নেয় কামল করতেন খারাপ কাজ করা হয়ে গেলে তার পরিবর্তে ভালো কাজ করা পাপমোচন বা অনুশোচনার একটি অংশ আর গুনাহের পর ভালো কাজ করে সেটাকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করা এটা আন্তরিকতার পরিচয় বহন করে কারণ গুনাহের পর আল্লাহর কাছে মুখে বলা আমি দবা করেছি এটা বলা সহজ কিন্তু কেউ যখন কাজের মাধ্যমে নিজের গুনাহাকে মুছে ফেলার চেষ্টা করে এটা নিঃসন্দেহে কঠিন এবং সত্যিকারের আন্তরিকতা থাকলে সেটা সম্ভব আমাদের দ্বিতীয় শহীদ মুস্তাবিবিন অমায়র রানহ মুস্তাহিবিন অমায়ের কেমন ছিলেন সে বিষয় সবচাইতে চমৎকার করেছেন খাব তিনি বলেন আমরা হিজরত করেছিলাম আল্লাহর সন্তুষ্টির আশায় আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের আশায় আমাদের মধ্যে কিছু লোক ছিল যারা এই পুরস্কারের কোনো অংশই দুনিয়ার বুকে লাভ করেনি তারা সমস্ত পুরস্কার জমা করে রেখেছে আখিরাতের জন্য আর মুসাহিবিন অমায়ের তেমনই একজন দুনিয়াতে সে রেখে গিয়েছিল শুধু গায়ে জড়ানোর এক টুকরা চাদর সে চাদর দিয়ে যখন আমরা তার মাথা ঢাকতে যাই তার পা বের হয়ে আসে আর পা যখন ঢাকতে যাই মাথা বের হয়ে আসে রসুল্ল সাল আলী বললেন তার মাথাকে চাদর দিয়ে ঢেকে পাদুটো যেন ইস্কির ঘাস দিয়ে ঢেকে দেই। এই মুসাহাব এবিন অমায়ের দাফনের সময় যখন সম্বল ছিল কেবলই এক টুকরো কাপড় সেই মুসাহাব এবিন অমায়ের জাহিলেতে যুগে ছিলেন একজন সেলিব্রিটি কি ছিল না তার বাবা মায়ের চোখের মনেই ছিলেন উসাব তরুণীদের ঘুম হরণকারী ছিলেন মুসাব দামি পোশাক আর সিরিয়ার সুগন্ধি ছাড়া তার চলতই না অথচ ইসলাম এই মানুষটাকে আমলে বদলে দিল চাকজমক ছেড়ে মুসাব একেবারে সাদাশিদে জীবন বেছে নিলেন এতটাই সাদাশিদে যে মৃত্যু সময় তার পুরো দেহ ঢাকার মতো এক টুকরো কাপড়ও তার পরন ছিল না অন্যদিকে আব্দুর রহমান এবেন আউফরাদেল ও আনহ ছিলেন ধনী সাহাবিদের একজন একদিন ইফতারের কথা তার সামনে কিছু খাবার আনা হলো। তার মনে পড়ে গেল মুস আবের কথা তিনি বললেন মুসআব মারা গেছে অথচ সে ছিল আমার চাইতে উত্তম এক টুকরো কাপড় ছাড়া তার আর কিছুই ছিল না হামজা মারা গেছে অথচ সেও ছিল আমার চাই উত্তম একটা চাদর ছাড়া আর কিছুই ছিল না তারা মারা গেছে অথচ আমরা এখনো দুনিয়ার আরাম আয়েস ভোগ করে চলেছি আমি তো ভয় পাই যা পাওয়ার তো দুনিয়ায় পেয়ে গেলাম কিনা আখিরাতে হয়তো আমাদের জন্য কিছুই অবশিষ্ট নেই এই বলে তিনি কেবল কাঁদতেই থাকলেন কান্নার কারণে আর কিছুই খেতে পারলেন না রসল্লাহআ এবং অমায় মৃতদেহের সামনে দাঁড়িয়ে কোরআনের একটি আয়াত বললেন মধ্যে কিছু লোক রয়েছে যারা আল্লাহর সাথে কৃত তাদের অঙ্গীকার বাস্তবায়ন করেছে তাদের কেউ কেউ যুদ্ধে শাহাদ বরণ করে তাদের দায়িত্ব পূর্ণ করেছে আবার কেউ কেউ শাহাদ বরণের প্রতীক্ষা রয়েছে তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তনই করেনি সুরা আহসাব আয়াত তেইশ এই আয়াতের অর্থ হল আল্লাহর সাথে আমাদের একটি ওয়াদা আছে কিছু মানুষ আল্লাহর পথে জীবন দিয়ে সেই ওয়াদা পূর্ণ করেছে যেমন মুস আব এবং অমায় রানহ রসল্লা আলী ও বললেন আমি সাক্ষ্য দিচ্ছি কেয়ামতের দিন এরাই হবে শহীদ তোমরা যাও তাদের কবর দেখে আসো সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ কেয়ামতের আগ পর্যন্ত যারাই তাদেরকে সালাম দেবে তাদেরকে তার সালামের উত্তর প্রদান করবে আমাদের পরের শহীদ সাহাদবিন রাবিরা রবি রোয়ান হো সাহাদ হলেন সেই আনসারি সাহাবি যা সাথে রসল সাল্লু আলহিউ আসলাম যুদ্ধের আগে পরামর্শ করছিলেন যে কাহিনী আমরা আগে উল্লেখ করেছি সাহাদ রবিকে রসুল্লাহ সাল্লু আলহিউ আসালাম খুব ভালোবাসতেন যুদ্ধের পর আল্লাহ রসুল তার অবস্থা জানতে চাইলেন বললেন কে আমাকে সাহা দিবিন রবির খবর দিতে পারবে সে কি বেঁচে আছে না মারা গেছে যদি তাকে জীবিত দেখতে পাও তাহলে আমার সালাম পৌঁছে দিও একজন আনসারি সাহাবি ওবাইবেন কাব সের খোঁজে পেরিয়ে গেলেন জীবনের অন্তিম মুহূর্তে সাদকে ক্ষতবিক্ষত অবস্থায় খুঁজে পেলেন তাকে পেয়ে বললেন রসুল্লাহ সাল্ল আলাম তোমার অবস্থা জানতে চেয়ে আমাকে পাঠিয়েছেন কি অবস্থা তোমার সাদ রাজিয়াল বললেন রসলুল্লাহর প্রতি সালাম এবং তোমাকেও রসুল্লাহকে আমার পক্ষ থেকে বলে দিও আমি জান্নাতে সুবাস পাচ্ছি আল্লাহ তাকে সকল নবীর চাইতে শ্রেষ্ঠ পুরস্কারে পুরস্কৃত করুক आंसार देर पक्ष साल दिओ सा बेचे थकते तुम्हारे नबिर आचड़ो आसे तब आल्ल सामने दाड़ारजुहत तुम्हारे चोखे पताा नड़े तत दिन पर्त तुम्हारा नबी के रक्षा जा कथागुल आल्ला चले जा मृत्यु ठीक आग मुहूर्ते रसलर जो श्रेष्ठ बनीमय कर অথচ এই রসল্লাকে বাঁচাতে গিয়ে তার জন্য যুদ্ধ করতে গিয়ে আজাদ নিজের জীবনের শেষ প্রান্তে আজকের মুসলিমরা তো এতই স্বার্থপর এতই কৃপণ মনের অধিকারী হয়ে গেছে যে দিন ইসলামের জন্য যান ও মাল বিলিয়ে দেবার কথা ভাবতেই পারে না যখন বিপদ আসে উল্টো ভাবতে থাকে যে ইসলামের জন্যই তাদের এই দুর্দশা প্রয়োজনে তারা তাদের দুনিয়ার নিরাপত্তা সুখ শান্তি বজায় রাখার জন্য দিনের ব্যাপারে ছাড় দিয়ে দেয় আনসারদের সাথে আমাদের নিজেদের অবস্থা একটু মিলিয়ে দেখি শুধুমাত্র আল্লাহ রসুল সাল্লু আলী আসসালামকে আশ্রয় দেবার কারণে আনসারিদের জীবনে কি পরিমাণ বিপর্যয় নেমে আসে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় তাদের পরিবার কষ্ট কষ্টসহ্য করতে হয় যুদ্ধবিগ্রহে জড়াতে হয় পুরো আরব তাদের শত্রু হয়ে যায় কিন্তু এর পরও এরপরও সাদবেন রাবি এতটুকু বিরক্ত নন বরং তিনি নবী সাল্লু আলিহাস্লামের জন্য পুরস্কার দোয়া করেছেন শুধু তাই নয় সাদ তার আনসারি ভাই বোনের সতর্ক সতর্কবাণী পাঠিয়েছেন এই বলে যে তাদের মাঝে যতক্ষণ এক বিন্দু প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তারা যেন নবীজিকে রক্ষা করে যায় আর তাদের জীবদ্দশায় যদি নবীজির গায়ে একটা কাটাও লাগে তাহলেও তারা এর জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে তাদের কোনো কৈফিয়ত শোনা হবে না এটাই ছিল মুসলিমদের শ্রেষ্ঠ প্রজন্মের দিন ইসলামের বুঝ আমাদের পরের শহীদ আবদুল্লাহবেন জাহাশিল্লাহু আব্দুল্লা এবেন হলেন একজন মুহাজিদ সাহাবি আমরা নামের একটি অভিযান নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম যেখানে কজন সাহাবি নিষিদ্ধ মাসে ক্রয়সদের একটি কাফেলা আক্রমণ করায় ব্যাপক চাঞ্চল্য আবদুল্লা জাহাজ ছিলেন সেই অভিযানের নেতা অহু যুদ্ধের আগের কথা আবদুল্লাহবেন জাহাজ আর সাহাদ আবি দেখা হলো। আবদুল্লাহ এবেন জাহাজ বললেন আসো আমরা একসাথে আল্লাহর কাছে দোয়া করি তারা ঠিক করলেন প্রথমে তাদের একজন দোয়া করবেন অপরজন বলবেন আমিন এরপর আরেকজন দোয়া করবেন তখন প্রথমজন বলবেন আমিন প্রথমে আবি হে আল্লাহ আমি যদি শত্রু দেখা পাই তাহলে আমার সাথে এমন শত্রু সাক্ষাৎ করে দাও যে হবে প্রচণ্ড শক্তিশালী সে আমার সাথে লড়বে এবং আমি তার সাথে লড়ব এরপর তুমি আমাকে তার উপর লড়াইয়ে বিজয় করে দিও আমি যেন তাকে হত্যা করে তার দেহ থেকে বর্ম ছিনিয়ে আনতে পারি আবদুল্লাহবেন জাহাজ বললেন আমিন সাহাদ বললেন এবার তোমার পালা আবদুল্লাহ এবেন জাহাজ দোয়া করলেন হে আল্লাহ আমার সাথে একজন শক্তিশালী যোদ্ধার সাক্ষাৎ করিয়ে দাও যে আমার বিরুদ্ধে লড়বে এবং আমি তার বিরুদ্ধে লড়ব এরপর সে আমাকে হত্যা করবে আর আমার নাক ও কান কেটে নেবে আমি যেদিন তোমার সাথে মিলিত হব সেদিন যেন তুমি আমায় জিজ্ঞেস করতে পারো তোমার নাক ও কান কেন কাটা হয়েছে হে আবদুল্লাহ আমি বলব হে আল্লাহ তোমার এবং তোমার রসুলের জন্য তখন তুমি বলবে আব্দুল্লাহ তুমি সত্য আবি আবি এই বললেন আমিন। বলেছি তার ছেলের কাছে যখন এই কাহিনী বলছিলেন তিনি বলেন শোনো বাবা সেই দিন আমাদের দুজনের মধ্যে আবদুল্লাবিনহাসের দোয়াটাই বেশি ভালো ছিল দিন শেষে দেখতে পেলাম তার নাক আর কান একটা দরিতে বাধা আল্লাহ তালা আবদুল্লাহ ইবিন জাহাসের দোয়াটি সত্যি কবুল করে নিয়েছিলেন ঠিক সেভাবে কবুল করেছেন যেভাবে তিনি চেয়েছেন এই দোয়া থেকে এটাও জানা যায় যে নিজের মৃত্যু কামনা করা কেবল মাত্র তখনই যখন আল্লাহর পথে মৃত্যুর দোয়া হয় আমাদের এরপরে শহীদ এরপর বদরযুদ্ধে একজন শহীদ ছিলেন সিন খাইসামা তিনি আর তার বাবা খাইসামার মধ্যে কে বদরে অংশ নেবেন এটা নির্ধারণ করার জন্য বাপ ছেলে লটারি করেছিলেন সে লটারিতে সাম এসেছিল আর সাদ বদরের যুদ্ধে শহীদ হয়েছিলেন এবার উহুদে এল তার বাবা খায়সামার পালা খাইসামার দিল মানহ বেশ বয়স্ক একজন সাহাবি তবুও তিনি যুদ্ধে যেতে উন্মুখ হয়েছিলেন কেতালে অংশনেয়া বৃদ্ধদের উপর ফরজ নয় কিন্তু তার মনে শহীদ হবার বাসনা ছিল প্রবল যুদ্ধের আগে তিনি রসুলুল্লাহকে বলেন বদরের যুদ্ধে আমি যেতে পারিনি বদরের সময় আমি জিহাদে যাওয়ার প্রবল ইচ্ছা প্রকাশ করলাম তখন আমার আর আমার ছেলের মধ্যে লটারি হলো। লটারিতে আমার ছেলেটা জিতে গেল সে যুদ্ধ গেল আর আল্লাহ তাকে শাহাদা দান করলেন গতরাতে ওকে স্বপ্নে দেখেছি ওকে দেখতে অসাধারণ লাগছিল সে খুব মজা করে জান্নাতের ফল খাচ্ছিল আমাকে বলল এসো জান্নাতে আমাদের সঙ্গী হয়ে যাও আমাকে আল্লাহ যে ওয়াদা করেছিলেন তা আসলেই সত্যি হয়েছে হে আল্লাহ রসুল আমি আল্লাহর কসম করে বলছি আমি জান্নাতে তার সাথে মিলিত হতে চাই আমি বড় হয়ে গেছি আমার হাড়গুলো দুর্বল হয়ে পড়েছে ইয়া রসুল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাকে শাহাদা দান করেন তিনি যেন আমাকে না যাবার যথেষ্ট অজুহাত খাইসামা ছিল কিন্তু তিনি আর সবার মতো নন বরং তার ভয় ছিল না জানি বিছানায় শুয়েই মারা যান আর শাহাদা থেকে বঞ্চিত হন জিহাদের না যাবার অজস্র অজুহাতের বিপরীতে বৃদ্ধ খাইসামার এই একটা আবেগী দোয়া আমাদের জন্য যথেষ্ট হওয়া উচিত আমাদের এর পরে শহীদ ওয়াহাব আলানি রানহ এবং তার ভাতিজা আল হারিস ওয়াহাব আল মোজানি ছিলেন একজন রাখাল তিনি মদিনার স্থানীয় কেউ ছিলেন না তিনি এসেছিলেন মদিনার বাইরে মোজাইনা নামের এক গোত্র থেকে তার আত্মীয় স্বজনও ছিল রাখাল রসল সাল আলহিসলামের সাথে দেখা করার জন্য একদিন তারা সবাই মদিনা এলো। তাদের ভেড়াগুলিও সাথে ছিল কিন্তু মদিনায় এসে দেখল সেখানে কেউ নেই সবাই যুদ্ধ করার জন্য বহুদের ময়দানে গেছে একথা শুনে ওয়াহাব ভেড়ার পাল মদিনাতে ফেলে রেখেই ভাতিজাকে সাথে নিয়ে যুদ্ধের জন্য রণ দিলেন মুসলিমরা তখন সুবিধাজনক অবস্থানে আছে তারা পৌঁছে যুদ্ধে যোগ দিলেন কিন্তু এক পর্যায়ে যখন খালিদ ইবনুল ওয়ালিদের অতর্কিত হামলায় মুসলিমরা কিছুটা বিপর্যস্ত হয়ে পড়ে তখন এলো ওয়াহাব আল মোজানির পালা রসুল্লা সাল্ল আলী হোসাল দেখতে পেলেন যে শত্রুদের একটি দল জড় হয়ে তাদের দিকে এগিয়ে আসছে তিনি বলে ওঠেন কে আছে এদের বিরুদ্ধে লড়বে ওয়াহি বলে ওঠেন আমি লড়ব এই বলে তিনি এগিয়ে যান তাদের উপর ক্রমাগত হটিয়ে দেন শত্রুপক্ষের আরো একটি দল এগিয়ে আসে রসুল্লাহ জিজ্ঞেস করলেন কে আছে এদের থামাবে আমি থামাবে ইয়া রসুল্লাহ এই বলে মোজানি তরবারি নিয়ে এবারও শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়েন আর পিছু হতে বাধ্য করেন एरप शत्रु बड़सर एक दल एगुते रसल्लासलम बुझे व्हाीवने शेष मुहूर्त चले उद्भुत जाननाते सुबद ग्रहण कर एक कथा शुने व्हाल मुजानी विशाल दलटर सब्ध करतेसुल्लाह सल्लाह अलिस्सलमेंगे देखे बल्लें हे अल्लाह तरह रहम कर ওয়াহাব আল মোজানির দেহ তরবারের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাবার আগ পর্যন্ত তিনি লড়াই করতেই থাকেন তার ভাতিজাও একইভাবে শহীদ হন যখন তার মৃতদেহ পাওয়া গেল তার শরীরে ২০টি মারাত্মক জখমের চিহ্ন ওয়াহাব আল মুজানির এই ক্ষতবিক্ষত শরীর দেখে অমারা দেয়ালু আনহু বলেছিলেন এর থেকে চমৎকার মৃত্যু তো আমি কল্পনাও করতে পারি না ওয়াহাব আল মোজানের এই মৃত্যু ছিল ওমারার কাছে স্বপ্নের মৃত্যু ১৩ বছর পরের কথা কাদসিয়া যুদ্ধের পর সাহায্যের সাথে দেখা হল লোকটার নাম বিলাল তার আত্মীয়রা মোজাইনার নামটি শুনেই সাহায্যে গেল ওয়াহাবের কথা। সেই লোকটিকে জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি কি ওয়াহাব আল মোজানির আত্মীয় সে বলল জি আমি তার তাকে বললেন। তাই তোমার চাচার কাহিনী জানো তো উহুদের যুদ্ধে যখনই রসুল্লাহ সাল্লু আলহিম কোন স্বেচ্ছাসেবকের জন্য ডাক দিচ্ছিলেন প্রতিবারই তোমার চাচা এগিয়ে গিয়ে শত্রুদের উপর হামলা করেন তৃতীয়বারে আমিও তার সাথে যোগ দিলাম আশা ছিল যে তার সমান পুরস্কার যদি পেয়ে যাই কারণ রসল আলাইসালাম তখন বলছিলেন জান্নাতে সুসংবাদ গ্রহণ কর তোমার চাচা শহীদ হয়ে গেলেন আমিও ক্ষোভ করে চাচ্ছিলাম তার সাথে শহীদ হয়ে কিন্তু আমার সময় তখনও আসেনি আমি ভাবি ইস আমি যদি মোজানির মতো শহীদ হয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারতাম আল মুজানির দাফনের সময়বী সাল আলহাম আহত ক্রান্ত বিধ্বস্ত তবুও তিনি দাফনের পুরোটা সময় জুড়ে দাঁড়িয়েছিলেন দোয়া করলেন হে আল্লাহ তুমি তার উপর সন্তুষ্ট হও কারণ আমি তার উপর সন্তুষ্ট জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ওয়াহাব আল মোজানি অসীম বিরত্ব আর সাহসিকতার সাথে লড়াই করে গেছেন ওয়াহাব কিন্তু খুব নাম করা সাহাবি ছিলেন না কিন্তু তার বীরত্ব গাথা সাহাবিরা বহুদিন পর্যন্ত স্মরণ করেছেন এর পরে শহীদ আমর এবেন জামো রাজেলা আনহ আমার এবেন জাম্ম ছিলেন খোড়া তার ছিল চার ছেলে প্রত্যেকেই সাহসী যোদ্ধা ওহুদের যুদ্ধে সময় এলে আমার জিহাদে যোগ চান কিন্তু বাদশা দেয় তার ছেলেরা তাদের যুক্তি আমর জন্য জিহাদে যাওয়া ফরজ নয় আমার তখন রসুল্লা সাল্লু আলী আসসালামের কাছে গিয়ে অনুরোধ জানান আমার ছেলেরা চায় না আমি আপনার সাথে জিহাদে যাই কিন্তু আল্লাহ শপথ আমি এই খোড়া পা আমি জান্নাতে খেলতে চাই রসুল্ল সাল আলিউস্লাম তাদের ছেলেদের দেখে বললেন তোমাদের বাবা যদি জিহাদে যেতে চায় যেতে দাও তাকে বাধা দেওয়া তোমাদের দায়িত্ব নয় হয়তো বা আল্লাহাল তাকে শাহাদা দান করবেন আমার যুদ্ধে যাওয়ার শাহাদার স্বপ্নে বিভোর আমার রসুল্লাহ সালু আলী আসলামের কাছে এক ফাঁকে এসে জানতে চাইলেন আচ্ছা রসুল্লাহ আমি যদি আল্লাহ রাস্তায় মারা যাই তাহলে কি আমি জান্নাতে সুস্থ সফল পানি হাঁটতে পারব তো রসুল্লাহ বললেন অবশ্যই পারবে আমর বিন জামোহ শহীদ হিসেবে মৃত্যুবরণ করেন একজন অসুস্থ বা অক্ষম ব্যক্তির জন্য কিতালে যাওয়া আবশ্যক না হলেও অনুমোদিত তবে একটা বিষয় লক্ষণীয় এই প্রত্যেকটি ঘটনার একটা অসাধারণ দিক হল সাহাবিদের মাঝে শহীদ হিসেবে মারা যাবার প্রবল ইচ্ছা অধীর আগ্রহ আর অদম্য স্পৃহা এরপরে শহীদ হানজলা এ আবি আমির রদেল আনহ আনসারী সাহাবি হানজাল্লা রহু যুদ্ধের আগের রাতেই তার বিয়ে হয় যুদ্ধের সময়টাতে সাধারণত মুজাহিদরা ক্যাম্পে অবস্থান করেন কিন্তু হানজালসুল্লা সাল আলীভাবে অনুমতি চাইলেন তার স্ত্রীর সাথে রাত কাটাবার হানজাল্লা রাতে স্ত্রীর সাথে থাকলেন ভোরে ফিরে এসে সাহাবিদের সাথে ফজরের সালাহ আদায় করলেন এরপর স্ত্রী জামিলা রদেল্লা আনহার কাছে ফিরে এলেন বিদায় নিতে কিন্তু জামিলা তাকে আখড়ে ধরলেন তারা মিলিত হলেন এদিকে বেশ দেরি হয়ে যাচ্ছিল তাই ফরজ গোসল না করেই হানজালা ময়দানের উদ্দেশ্যে রওনা হলেন হানজালা দেল ওয়ানহ ছিলেন খুবই দুঃসাহসী একজন মুজাহিদ তিনি নিজে ছিলেন পতাতিক সৈনিক কিন্তু টার্গেট করলেন ঘোড়ার পিঠে বসে থাকা শত্রুপক্ষের নেতা আবু সুফিয়ানকে পতাতিক সৈনিকদের জন্য ঘোড়ার পিঠে উঁচুতে বসে থাকা কারোর সাথে যুদ্ধ করা সহজ নয় কিন্তু হানজালা এগিয়ে গেলেন আবু সুফিয়ানের ঘোড়াকে তর বাড়ি দিয়ে আঘাত করলেন আবু সুফিয়ান ঘোরা থেকে পরে চিৎকার করে উঠল হানজালা আবু সুফিয়ানকে শেষ করে দিতে চাইলেন কিন্তু তার আগেই এক মুশ্রিক এসে পড়ল সে হানজালাকে বসা দিয়ে আঘাত করল তার বুক ভেদ করে বর্ষা পিঠ দিয়ে বেরিয়ে এলো। কিন্তু হানসালা রজিল্লাউ আনহো থামবার পাত্র নন তিনি আবু সুফিয়ানকে আবার আঘাত করতে উত্তত হলেন সেই মুশ্রিক দ্বিতীয়বার আবার আঘাত করল হানজালা রজিল্লাউ আনহ শহীদ হয়ে গেলেন হানদালাকে নিয়ে রসুল্লাহ আলী আসালাম এক অদ্ভুত দৃশ্য দেখেন তিনি বলেন আমি হানজালাকে দেখেছি ঠিক আসমান আর জমিনের মাঝে ফেরেস্তারে তাকে জান্নাতি রূপার পাত্রে রাখা আল মোসলের পানি দিয়ে গোসল করিয়ে দিচ্ছে রসুল্লাহ সাল্লু আলিউসালাম হানজালার খবর নিতে তার স্ত্রী জামিলার কাছে লোক পাঠালেন জামিলা ছিলেন মুনাফিক নেতা আবদুল্লাহবেন ওবায়ের মেয়ে কিন্তু তিনি তার বাবার মতো ছিলেন না তিনি ছিলেন মোত্তাকি মুসলিমা লোকেরা জামিলার কাছে গেল জামিলাকে তারা হানজালার ব্যাপারে জিজ্ঞেস করলেন জামিলা বললেন জিহাদে যাবার আগে তিনি গোসল করার সময় পাননি তাই চুনুম অর্থাৎ অপবিত্র অবস্থাতেই তিনি চলে যান রসুল্লাহ আলাই শুনে বললেন জন্যই তাকে ফেরেশ তারা গোসল করিয়ে দিচ্ছিল আরও একটি আশ্চর্যজনক ব্যাপার ঘটে হানজালা জিহাদের ময়দানে চলে যাবার কিছু আগে জামিলা তার গোত্রের চারজনকে ডেকে জানিয়ে দেন হানজালার সাথে তিনি মিলিত হয়েছে। স্বামী স্ত্রীর একান্ত গোপন কথা অন্যদের জানাবার কথা নয় কিন্তু তবুও জামিলা কেন সবাইকে জানালেন এর উত্তরে জামিলা নিজেই বলছেন আমি স্বপ্নে দেখলাম যে আকাশ খুলে গেল আর তার ভেতর দিয়ে হাঁসদালা চলে গেলেন এরপর আকাশ আবার বন্ধ হয়ে গেল তাই আমার মনে হল হাঁসদালা শহীদ হয়ে যাবেন স্বামী পরদিন মারা যাবে জানলে তার সাথে শারীরিক সম্পর্ক না করাটাই স্বাভাবিক কারণ তাহলে সেই নারীর জন্য দ্বিতীয় বিয়ে করা সহজ হবে এজন্য প্রশ্ন থেকেই যায় কিসের আশায় জামিদা জেনে শুনে স্বামীর সাথে মিলিত হলেন যখন তিনি জানেন তার স্বামী মারা যাবেন কেন সবাই কি বিষয়টা জানালেন কেন তিনি সেই পুরুষের সন্তান চাইলেন যে কিনা পরদিনই শহীদ হয়ে যাবে আমরা হয়তো আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে বিষয়টা অনুধাবন করতে পারব না বিষয়টা হয়তো আমাদের অনেকের কাছে অস্বাভাবিক থাকবে। আসলে সাহাবিদের দৃষ্টিভঙ্গি আমাদের মতো ছিল না আমরা সবকিছুকে স্বার্থ আর সুবিধা দিয়ে বিচার করি সাহাবিরা দুনিয়াকে অন্যভাবে দেখতেন তারা দুনিয়াকে দেখতেন ওয়াহির আলো দিয়ে হানিদ হবেন এটা জেনে শুনে তার সন্তান গ্রহণ করতে বেশি হয়েছিলেন। জন্য এটাই ছিল আনন্দের ব্যাপার যে তার স্বামী হবেন একজন শহীদ বিধবা হবার কারণে হয়তো তার জন্য পৃথিবীটা কঠিন হয়ে পড়বে হয়তো কষ্ট আর দুর্দশা তার উপর চেপে বসবে কিন্তু শহীদের স্ত্রী হবার যে মর্যাদা সেই মর্যাদা লাভের সুযোগ জামিলা হাতছাড়া করতে চাননি তিনি যাই করেছেন জন্য করেছেন আর আল্লাহ তালাই তার বাংলাদেশের সাহায্য করেন আবদুল্লা বড় হয়ে গর্ব করে বলতেন আমি হচ্ছে সেই সাহাবের ছেলে যাকে ফেরেশ তারা গোসল দিয়েছে আর জামিলার দ্বিতীয় স্বামী সাবিতের সংসারে জন্ম নেয় মোহাম্মদ এই মোহাম্মদ ছিল আব্দুল্লাহ সবচেয়ে কাছের মানুষ বাবা না থাকা সত্ত্বেও আবদুল্লাহ ঠিকই তার সৎ বাবা ও ভাইয়ের আদর স্নেহ মমতা পেয়েছিল ভালোবাসায় কোনো ক্ষুমতে ছিল না নিশ্চয়ই তাকুয়ার বিনিময়ে আল্লাহ উত্তম কিছুই দান করবেন আল্লাহ তালের প্রতি সাহাবিদের ভালোবাসার আরেকটি নিদর্শন এই ঘটনা সদ্যবিবাহিত হানজাল আল্লাহ ও আহ গোসল না করে ময়দানে ছুটে যান পতাতিক সৈন্য হয়েও তিনি পাল্লা দেন ঘোষ সওয়ারের সাথে যেসব ভাই ও বোনেরা বিয়ে করেছেন তারা জানেন বিয়ের প্রথম দিনগুলিতে দুনিয়ার প্রতি কি প্রবল মায়া কাজ করে সেই তীব্র বন্ধন উপেক্ষা করে ময়দানে যুদ্ধে যাওয়া কতই না কঠিন আর সেটাই করেছিলেন হানজালা তাই হানজালার পরিচয় হল তিনি হলেন সেই সাহাবি যাকে ফেরেস দ্বারা গোসল করিয়েছে এরপরে সহিত আব্দুল্লাবেন আমার এবেন হারান রাজহ আবদুল্লাবেন আমার ছিলেন বিখ্যাত সাহাবি এবং হাদিস বর্ণনাকারী জাবির এবেন আব্দুল্লার বাবা উহদের আগে জাবেরকে রেখে আব্দুল্লাবিন আমর বলেন বাবা শুনুন রসুল্লা সাল্ল আলহামের পর এই দুনিয়ায় তুমি আমার সবচেয়ে প্রিয় যদি তোমার বোনদের দেখাশোনা করতে না হতো আমার ঋণ পরিষদের বিষয়টি না থাকত তাহলে আমি চাইতাম তুমিও যুদ্ধে শহীদ হয়ে যাও নিজের ব্যাপারে আমি আশা করি আমি প্রথম সারি শহীদ সাহাবিতে একজন হব তোমার কাছে ওয়াসিয়ত এই যে তুমি আমার ঋণ পরিষদ করে দিও আর তোমার বোনদের দেখে রেখো আবদুল্লাবিন আমরের স্বপ্ন সত্যি হয়েছিল তিনি উহু যুদ্ধে শহীদ হয়ে যান রসুল্লাহ আলী বললেন তোমরা তার জন্য কাঁদো বা না কাঁদো জেনে রেখো তোমার বাবাকে ফেরেস তারা ঠিকই ছায়া দিয়ে রেখেছে যতক্ষণ না তোমরা তাকে দাফানোর জন্য তার বাবা লাশ থেকে খুব কাঁদছিলেন জাবির কেটে গে নবীজ সাল্লু আলী ওসালাম বললেন তুমি ভেঙে পড়ছ কেন জাবির জাবির জানালেন তার বোনদের দেখাশোনা আর তার বাবার রেখে যাওয়া ঋণের কথা রসুল্লাহ সাল্লু আলীম বললেন আমি কি তোমাকে একটা সুসংবাদ দেব শোনো আল্লাহ পর্দা ছাড়া কারোর সাথে কথা বলেন না কিন্তু তিনি তোমার বাবা সাথে কথা বলেছেন। জানতে আব্দুল্লাহ তুমি কি চাও আর উত্তর দিয়েছেন। হে আমার রব আমাকে দুনিয়াতে ফেরত পাঠাও যেন তোমার জন্য যুদ্ধ করে আবার শহীদ হতে পারি মৃত্যুর পর শহীদ ছাড়া আর কোনো মানুষ দুনিয়াতে ফিরতে চায় না কিন্তু শহীদের কাছে তার মৃত্যুর অভিজ্ঞতা এতই সুখকর যে সে দুনিয়াতে ফিরে গিয়ে আবারও সেই মুহূর্তটি উপভোগ করতে চায় এবার আমরা আলোচনা করব শহীদদের মর্যাদা নিয়ে কোরআন ও হাদিসে শহীদদের মর্যাদা ও পুরস্কার নিয়ে অনেক কথা বলা হয়েছে আমরা সেসবের কয়েকটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমেই শাহাদ মর্যাদার মধ্যে একটি চমৎকার হাদিস হল সবুজ পাখির হাদিস এটি বর্ণনা করেছেন আব্দুল্লাবেন আব্বাস রদুল্লাহ আলী আসাল্লাম বলেন অহুদের যুদ্ধে যখন তোমাদের ভাইদের হত্যা করা হয় আল্লাহ তখন তাদের রুহকে সবুজ পাখির অন্তরে স্থাপন করেন তারা তখন সবুজ পাখি হয়ে জান্নাতের নদীর উপরে ওড়ে বেড়ায় সেখানকার ফল খায় মহান রবের আর্শে ছায়া রাখা সোনার প্রদীপে যে বাসা বাঁধে জান্নাতের সুস্বাদু খাবার মজাদার পানীয় শান্তিময় নিবাস উপভোগের পর তারা বলতে থাকে কে আমাদের ভাইদের জানাতে পারবে যে আমরা জান্নাতে জীবিত আছি আমাদের রবের রিজিক প্রাপ্ত হয়েছি আমি তাদেরকে তোমাদের এই কথা জানিয়ে দেব এরপর তিনি নাজিল করেন সোরা আলে ইমরানের আয়াত একশো উনসত্তর থেকে একশো একাত্তর ব্লাহ উন্নয় দর বিহীমুর্জকূন اللَّهُ বিমুম্য স্লিহি শি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 আর যাদের আল্লাহর পথে হত্যা করা হয়েছে তাদেরকে মৃত ভেবনা বরং তারা নিজেদের পালন কর্তার কাছে জীবিত ও জীবিকা প্রাপ্ত আল্লাহ তার করুণা ভাণ্ডার থেকে তাদের যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে আর যারা এখনও তাদের কাছে এসে পৌঁছে তাদের পেছনে তার জন্য আনন্দ প্রকাশ করে কেননা তাদের উপর কোনো ভয় নেই আর তারা অনুতাপ করবে না তারা আনন্দ করবে আল্লাহর কাছ থেকে প্রাপ্ত অনুগ্রহের জন্য এবং করুণা ভাণ্ডার জন্য আর নিঃসন্দেহে আল্লাহ বিশ্বাসীদের প্রাপ্য বিনষ্ট করেন না অর্থাৎ শহীদেরা চাইছিলেন তাদের দুনিয়ার ভাইদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করতে যেন তারা জিহাদ থেকে পিছু না হটে আল্লাহ তাদের সেই ইচ্ছা পূরণ করেছেন তাই তিনি সুরা আলী ইমরানের এই আয়াতগুলো নাজিল করেন এই হাদিস থেকে আমরা দুটো জিনিস জানতে পারি এক শহীদেরা জীবিত এবং দুই তারা চান যে তার ভাইয়েরা জিহাদ অব্যাহত রাখুক ভ্রাতৃত্বের এই বন্ধন মুজাহিদদের মাঝে এতই মজবুত যে মৃত্যুর পরেও তারা তাদের মুজাহিদ ভাইদের কাছে বার্তা পাঠাতে চেয়েছেন তাদের এই আন্তরিক ইচ্ছার কারণে স্বয়ং আল্লাহ তালা তাদের হয়ে বার্তাটি পৌঁছে দেন এই ব্যাপারে আরও একটি হাদিস বর্ণনা করেছেন মাসরুখ তিনি বলেন আমরা আবদুল্লা কাছে গিয়ে জানতে চাইলাম কোরআনের এই আয়াতির অর্থ কি যাদের আল্লাহর পথে হত্যা করা হয়েছে তাদের মৃত ভেবনা বরং তারা নিজেদের পালন কর্তার জীবিকা প্রাপ্ত তিনি বললেন আমরা এই আয়াতের অর্থ আলী আসলামকে জিজ্ঞেস করেছিলাম তিনি বললেন শহীদদের আত্মাকে স্থাপন করা হবে সবুজ পাখিতে দেহে মহান আল্লাহ আরসের নিচে ঝুলন্ত ঝাড় মাঝে তারা বাসা বাঁধবে জান্নাতের ফল থেকে যা ইচ্ছা খাবে এরপর আবার নিজেদের বাড়িতে ফিরে আসবে একবার আল্লাহ তাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তোমরা কি চাও তারা জবাব দিল আমরা কি আর চাইতে পারি আমরা তো যেখান থেকে খুশি জান ফল খেতে পারছি তাদের রব তাদেরকে তিনবার একই প্রশ্ন করলেন তারা যখন বুঝতে পারল আল্লা সুবাহানা উত্তর না পাওয়া পর্যন্ত একই প্রশ্ন করতে থাকবেন তখন বলল হে আমাদের রব আমাদের ইচ্ছা হয় যে আপনি আমাদেরকে আবার দুনিয়া জীবনে ফিরত পাঠান আমরা আবারও আপনার জন্য যুদ্ধ করে শহীদ হয়ে যাই আল্লাহাল যখন দেখলেন তাদের আর কোনো চাওয়া নেই তিনিভোগের জন্য উহুদের যুদ্ধে শহীদদের কবর জিয়ারত করে তাদেরকে সালাম প্রদান করে তবে তারা প্রত্যেকের সালামের জবাব দেবে এই প্রসঙ্গে এবেন আবি দুনিয়ার বলা একটি ঘটনা আত্তাফিন খালিদ বর্ণনা করেছেন আবি দুনিয়া বলেন যে তার চাচী প্রায় শহীদদের কবরে যেয়ে হামজারে দেওয়ার জন্য দোয়া করতেন তার চাচি বলেন একদিন আমি গোরস্থানে গেলাম সেখানে আমার উঠে লাগাম টেরে ধরার লোকটি ছাড়া আর কেউই উপস্থিত ছিল না আমি হামজার কবরের কাছে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দোয়া করলাম দোয়া শেষ করে আমি তাকে সালাম দিয়ে বিদায় জানালাম আর ঠিক তখনই মাটির নিচ থেকে আমি আমার সালামের জবাব শুনতে পেলাম এই ব্যাপারে আমার বিন্দু মাত্র সন্দেহ নেই আল্লা সুবহান আমাকে সৃষ্টি করেছেন এই আমার যেমন কোন সন্দেহ নেই রাত আর দিনের তফাত নিয়ে যেমন কারো সন্দেহ থাকতে পারে না তেমনি এই বিষয়টা নিয়ে আমি পুরোপুরি নিশ্চিত যে আমি সালামের উত্তর শুনেছি আর তা শোনার সাথে সাথে আমার গায়ের প্রতিটা লোম খাড়া হয়ে গেল শহীদদের কবর হবে সুগন্ধিময় আল ওয়াকিদি বলেন মো আবিয়া একবার পরীক্ষা বা গর্ত খুরতে গেলেন তিনি ঘোষণা দিলেন যে যাদের আত্মীয় উখুদের যুদ্ধে সাহায্যা লাভ করেছে তারা যেন গর্ত খোরার আগে বিষয়টি সবাইকে জানিয়ে দেয় কেননা পরীক্ষা কাটতে গেলে শহীদদের কবর বের হয়ে পড়তে পারে তাই তিনি শহীদদের আত্মীয়দেরকে সেখানে উপস্থিত থাকতে বলেন যেন তার কবরগুলো চিহ্নিত করতে পারে এবং প্রয়োজনে সরিয়ে নিতে পারে আব্দুল্লা রাজিল্লাহু সেই ঘটনা সম্পর্কে বলেন এক লোক আমাকে এসে জানালো, জাবের মোয়াবিয়ার লোকেরা পরীক্ষা করার সময় তোমার বাবার কবরও খুলে ফেলছে ওনার কিছু অংশ কবর বাইরে বেরিয়ে এসেছে এই কথা শুনে জাবের বাবার কবর খুরতে সেখানে উপস্থিত হলেন তিনি বলেন আমরা তাদের কবরগুলো খনন করতে গিয়ে দেখি আমার বাবার শরীরটা অবে কল আগের মতোই আছে একটুও বদলায়নি তাকে দেখে মনে হচ্ছিল তিনি ঘুমোচ্ছেন কবর খুঁড়তে গিয়ে তার আরেক সাথী আমার এবং জামুকেও দেখতে পেলাম তার হাত দিয়ে শরীরে একটি ক্ষতস্থান ঢাকা ছিল হাতখানে সরিয়ে দেখলাম ক্ষত থেকে গল গল করে তাজা রক্ত বেরোতে লাগল গর্ত খুঁড়তে গিয়ে হামজারদুল্লাহ আনহোর পায়ের সাবলে আঘাত লাগে সেখান থেকেও টাটকা রক্ত ছড়তে শুরু হয় দেখে মনে হচ্ছিল বুঝি গতকালই তাদেরকে কবর দেযা হয়েছে ইবেন কাসে বলেন তাদের উপর আল্লাহ রহমদ বর্ষিত হোক বলা হয়ে থাকে উহুদের শহীদদের প্রত্যেকের কবর থেকে মেসকে সুবাস ভেসে আসছিল এই মানুষগুলো সাহাদা লাভ করেছেন ছিচল্লিশ বছর আগে অথচ তাদের দেহগুলো দেখে মনে হচ্ছিল যে এই মাত্র কবর দেওয়া হয়েছে শহীদদের আরেকটি মর্যাদা হচ্ছে তাদেরকে গোসল করার বা জানাজার প্রয়োজন বান্দা যেখানে শাহাদা লাভ করে সেখানেই তাকে কবর দেয়া শুন না কয়েকজন সাহাবি উহুদের শহীদদের মৃতদেহ মদিনা নিয়ে যাচ্ছিলেন রসল সাল্ল আলী আসলাম তাদেরকে দেখে বললেন তাদের নিয়ে ফিরে যাও আর উহুদের ময়দানেই ময়দানে উহুদের ময়দান থেকে বেশ কাছে ছিল দেহগুলোকে মদিনা নেয়া যেত কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসলাম জিহাদের ময়দানেই সুহাদাদের কবর দিতে বলেন দাফন করার সময় আল্লাহ রসুল্লাহ আলহিম উহুযুদ্ধে দুইজন শহীদের উপর এক টুকরো কাপড় বিছিয়ে জিজ্ঞেস করতেন এই দুজনের মাঝে কার কোরআনের জ্ঞান বেশি ছিল যার কোরআনের জ্ঞান বেশি তাকে তিনি আগে কবরে নামাতেন শহীদদের কবরে রেখে তিনি দোয়া করতেন আমি কেমতের দিনে ওদের জন্য সাক্ষ্য দেব দুজন শহীদের জন্য একটি কাপড় বরাদ্দ ছিল কারণ দাফনের জন্য যথেষ্ট কাপড় পর্যন্ত ছিল না অবশ্য আরেকটি কারণ হতে পারে যুদ্ধ করে সবাই এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল যে কবর খোঁড়ার মতো শক্তি অবশিষ্ট ছিল না আর তাই দুইজনের জন্য একটি করে কবর খোঁড়ে যার কোরআনের জ্ঞান বেশি আছে তাকে প্রথমে এরপরে দ্বিতীয় জনকে এভাবে করে কবর দেয়া হচ্ছিল নসল্ল সাল্লু আলী হাসলাম আদেশ দেন যেন সোহাদারকে গোসল না দিয়ে শরীরের রক্ত সহ কবর দেয়া হয় শহীদদের জন্য জানাজার নামাজও আদায় করতে হয় না কেননা তারা মৃত নয় বরং জীবিত নসুল্লাসাল্লু আলী হাসলাম বলেন হাসরের ময়দানে তাদের রক্ত ও ক্ষতগুলো থেকে মেষকে সুগন্ধ ছড়াতে থাকবে শহীদদের আরেকটি মর্যাদা নবীজি সাল্লিমের সাক্ষ্য উহুজ যুদ্ধের ঢকলের কারণে নবীজি সাল্লু আলিহাস্লাম সেদিন বসে জোহরের সালাদ আদায় করেন এরপর তিনি সাহাবিদেরকে সারিবদ্ধভাবে দাঁড়াতে বলে আল্লাহর কাছে দোয়া করেন ইমাম আহমদ এই দোয়াটি বর্ণনা করেন হে আল্লাহ সকল প্রশংসার মালিক একমাত্র তুমি হে আল্লাহ তুমি যা ধরে রাখতে চাও কেউ তা ছাড়িয়ে আনতে পারবে না আর যা তুমি ছাড়িয়ে চাও কেউ তা ধরে রাখতে পারবে না। যাকে তুমি করো কেউ তাকে আর যাকে তাকে পথভস্ট করতে পারবে না যা তুমি দিতে চাও তা বাধা দেবার কেউ নেই আর যা তুমি আটকে রেখেছ তা ছাড়িয়ে নেবার কারো সাধ্য নেই তুমি যা দূরে সরিয়ে দিতে চাও তার কাছাকাছি কেউ যেতে পারবে না আর তুমি যা কাছে নিয়ে আসো তাকে তুলে ঠেলে দেবার কেউ নেই হে আল্লাহ আমাদের উপর তোমার রহমত করুণা ও দয়া বর্ষণ করার কোনো কমতি নেই যার কোনো শেষ নেই। হে আল্লাহ আমি নিরাপত্তার সময় তোমার রহমত চাই আমি তোমার পরীক্ষা আর ভয়ভীতি সময়ে হে আল্লাহ তুমি আমাদের যা কিছু দিয়েছ তার মন্দ থেকে আর যা কিছু দাও তার মন্দ থেকেও তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি হে আল্লাহ তৌফিক দাও যেন ইয়া আল্লাহ আমাদেরকে মুসলিম হিসেবে মৃত্যু দাও আর মুসলিম হিসেবে পরকালে জীবন দান করো। আমাদেরকে সৎ বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও অপদস্থ ও উন্মত্তদের অন্তর্ভুক্ত করে দিও না হে আল্লাহ সেই সকল কাফির ধ্বংস করে দাও যারা তোমার রসুলদের উপর মিথ্যা আরোপ করে তাদের বিরোধিতা করে অত্যাচার করে আর কষ্ট দেয় হে আল্লাহ হে সত্যের রব সেই সব কাফির ধ্বংস করে দাও যাদেরকে তুমি কিতাব দান করেছিলে আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে আমরা আলোচনা করব উহু যুদ্ধের শিক্ষা নিয়ে আর সেই পর্বের মাধ্যমে আমরা অহুদের আলোচনা শেষ করব ইনশাল্লা ফেসবুক পেজ ডবুড ফেসবুক ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অথবা ইউটিউব অথবা ডবল ইউটিউব ডট কম স্ল্যাশ রেইন ড্রবস মিডিয়া অর্গ 2015